আব্দুল্লা ইবনী উমার আদুল্লাহ তাল্লাহন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে তার আমল থেকে প্রতিদিন দু কিরাত পরিমাণ স্বভাব কমে যায়